এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাইবন্দেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই করি স্বাগত জানাই এবং আসুন রব আলিন আল্লাহআর কাছে দোয়া করি কোরআনের মাধ্যমে আল্লাহ যেন পৃথিবী পরিবর্তন করে দেন কোরআনের মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদের ভাগ্যকে যেন পরিবর্তন করে দেন কোরআনের মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনের দেন কোরআনের সমৃদ্ধশালী পৃথিবীতে পরিণত হয় আমিন আমাদের আলোচনা চলছে সুরাত উন্নয় থেকে আল্লাহ সুবাহ মাহরম যারা যাদের সঙ্গে আমাদের বিবাহ হারাম সেই লিস্ট সেই বর্ণনা শুনি প্রত্যেক অক্ষরে অক্ষরে পড়ার জন্য বা শোনার জন্য দশ নেকি হবে আসুন আমরা শুনিবিল সমিল্লাহ রহমান রহতী হিনিস ইদ সালফ হফাহি তো আকাও আসলা হরিমতা নেই কুম উমহ তু কম তু কম আম তুম তনা তুল বানাতুল তুল উম হ أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ ও وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ নিম فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ কমিনিস دَخَلْتُمْ দখল فإن لم تكونوا دخلتم بهن فلا جناها عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف মহিলাদের সঙ্গে বিবাহ বর্ধনে আবদ্ধ হওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে এই কাজ যদি কেউ করে তাহলে এটা অত্যন্ত ফাহেসা কাজ হয়েছে কদর্য খারাপ কাজ হয়েছে আর এটা অত্যন্ত গোনাহের কাজ আর তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে বিবাহ করা তোমাদের দাদি নানিদেরকে বিবাহ করা আর তোমাদের মেয়েদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম তোমাদের বোনদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম তোমাদের ফুফুদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম তোমাদের খালাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম दूध पान करवाहर हराम तुम्हारे शाशुड़ी विवाह कर तुम्हारे हराम स्त्री मेरे विवाह शार्क तर करते संगे शार्पर्क आगे ही साड़ा साड़ी भिन्न कथा तुम ওই সমস্ত যারা আছে তাদের ব্যাপারে তাদেরকে একত্রে বিয়ে করে তোমরা এক ঘরে রাখতে পারবে না বলছেন তোমাদের বাবারা সব মহিলাদেরকে বিয়ে করেছে তোমার মা ছাড়া তো অন্য সৎ হইতে পারে এই জন্য মা না যে সম্পর্ক কারণ এই মহিলার মর্যাদা হলো তার মা এই মা এবং ছেলে এরকম খারাপ কাজ হতে পারে না আল্লাহ চান মানুষ তাদের শারীরিক প্রয়োজন মিটা কিন্তু সব জায়গাতে না সব জায়গায় না একটা পছন্দ থাকতে হবে আমরা বলি আমরা অনেক উন্নত হয়েছি কিন্তু আর দিক দিয়ে আমরা অনেক খারাপও হয়েছি মানুষের রুচি চলে গিয়েছে মানুষ আজ আমরা পশুর মতন হয়ে গিয়েছি না পশুদের মধ্যে যেমন সন্তান মা বাপের কোন বাস থাকে না আজ মানুষ এই পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে আর এই আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাল বালহুম এরা চতুষ্প্যন্তুর মতো কি তাদের থেকেও খারাপ চতুষ্পন্তুর একটা রুচি অন্তত আছে একটা লয়ালটি অন্তত আছে কিন্তু মানুষ এত খারাপ গিয়েছে আর আমি তাদেরকে অধপতনের অতল তলে তলিয়ে দিয়েছি তারা জাহান নামের কিট হয়ে গেছে তারা মানব নামের কলঙ্ক হয়ে গেছে আর কেউ না থাকতে চাই ইনশা আল্লাহ আমরা ভুল করতে পারি কিন্তু আমরা এরকম স্টুপিড কোন কাজ করতে পারি না আল্লাহ খুব ক্লিয়ার করে বলেছেন আল্লাহ সুন্দর করে বলেছেন যদি কেউ এই কাজ করে কি হবে এটা হলো অপবিত্র এটা পচা গন্ধা ও মকতা আল্লাহ রেগে যাবেন তাদের উপরে যদি করে থাকে আগে মুসলমান ছিল না আগে যা নাই হয়ে গেছে যেহেতু তোমরা জানতেনা বুঝতে না আল্লাহ রবাহ আলমিন তোমাদের এই অন্যায় কে এই অপরাধ কে আল্লাহর আলমিন মাফ করে দিবেন। এরপরে আল্লাহ লিস্ট দিচ্ছেন কাদের কে বিয়ে করতে পারবেন না আপনি দেখা সাক্ষাৎ সঙ্গে পরিপূর্ণ হেজাব করতে হবে না শালীন তারা থাকবেন কিন্তু হেজাব করাটা জরুরি নয় শত্রুল করবেন কিন্তু তাদের জন্য হেজাব এটা জরুরি নয় হরিমাতম তোমাদের জন্য তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে মা হলেন আপনার নিজের মা তার মা আপনার বাবার মা নানি দাদি এরা সবাই উম্মাহাত আল্লাহ ব্যবহার করেছেন ওম এক বচন তার বহু বচন হলো উম্মাহাত উম্মাহাতের মধ্যে উপরে যত দূর যাবেন যত পুরুষ পর্যন্ত যাক সব আপনার মা তার মায়ের মা তার মা তার মা তার মা তার মা তার মা ওয় আগে বলা হয়েছে যাদের গর্বে আপনি জন্ম নেন না কিন্তু আপনার বাবার স্ত্রী তাদের জন্য একই হুকুম বাবানা তু আর তোমরা নিজের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না আল্লাহ আল্লাহ কত দুর্ঘটনার খবর আমাদের কাছে আসে এটা বলাও যায় না সওয়াও যায় না আসলে আমি বলার দরকার নাই আপনারা বুঝে নেবেন আল্লাহ হিদায়ত করুক এ সমস্ত লোকজনদেরকে নিজের মেয়ে নিজের উরসের মেয়ে তাকে বিয়ে করতে পারবেন না তার মেয়েকে বিয়ে করতে পারবেন না আপনার নাতি আপনার এরকম যারা আছে তাদেরকে বিয়ে করতে পারবেন না যতই নিচে যাক যত গোষ্ঠীর নিচে যাক এটা মেয়ে তার মেয়ে তার মেয়ে তার মেয়ে তার মেয়ে আপনি বিয়ে করতে পারবেন না আপনাদের সাথে বিরতির পরে অবশ্যই ইনশা আল্লাহ বেতিক দেখা হচ্ছে onu জল মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে আমি নিরাশ না হই এটা জীবন যদি ক্ষমা করে দেবেন বিন আব্বাস মুজফার বিনসিমুজাম বিন আব্দাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের णति बृहस्पति सम्रचार सकाल साढ़े छंगे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 জাহাঙ্গীর स्वागत कर যাদের সঙ্গে বিবাহ শাদী আল্লাহ হারাম করেছেন তাদের লিস্ট। কথা বলা হয়েছে এরপরে কথা বলা হয়েছে নিজের নিজের বোনকে ভাই বিয়ে করতে পারবে না, অথবা বইমাতৃ বই মা এক বাপ দুই অথবা বাপ এক মা দুই এরকম সব একই নিয়মের এক ভাই বোনের সঙ্গে বিয়ে হতে পারবে না এখন তো আমরা জানি এর বায়োলজিক্যাল রিজনও আছে কিন্তু এর থেকে ম্যারিড। এর অনেক যৌক্তিকতা আছে এই যৌক্তিকতাকে আল্লাহ সুভায়না হুয়া এখানে তুলে ধরেছেন বইমাতৃ বই সব বোনরা মধ্যে সে হাজির হবেন এটা জায়জ নয় না যায় যদি কারো রচি নষ্ট হয়ে যায় এরকম কোনো কাজ করে এটা বিরাট গুণা ও আম্মা বলা হয় বাবার বোন বইমাতৃ বই যেরকম হোক একই কথা ও খালা বাবার বোন ফুফুদেরকে যেমন বিয়ে করা যাবে না মায়ের বোন খালাদের সঙ্গেও বিয়ে করা যাবে না কারণ তারা আপনার মায়ের সমান মায়ের মর্যাদা খালাদেরকে দের দেওয়া হয়েছে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে আপনার ভাতিজি যারা আপনি তাদেরকে বিয়ে করতে পারবেন না ওয়াবান আপনার বোনের মেয়ে যারা ডোটাস অফ ইউর আপনার ভাগনি। এদেরকেও আপনি বিয়ে করতে পারবেন না মামা। চাচা আর যারা আপনি যদি কোনো মহিলার দুধ খেয়ে থাকেন যখন ছোট ছিলেন তাহলে ওই মহিলার সঙ্গে আপনার বিয়ে হতে পারে না কারণ এই মহিলার দুধ আপনার শরীরের মধ্যে এসেছে আপনার মায়ের সমান মর্যাদা এই মহিলাটা পেয়ে গেছে আপনার দুধ মা এটা আমরা খুব সাবধান যেন থাকি অনেকে আসি যে দেখা গেল যে বাচ্চা হয়েছে আপনারও বাচ্চা হয়েছে তো আর বাচ্চাকে আপনার দুধ আপনি খাওয়াই ফেলেন যদি খাওয়াই ফেলেন মানুষকে সাক্ষী রাখবেন গোপনে আপনি এটা করবেন না এমন হতে পারে বড় হয়ে আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের হয়তো বিয়ে হয়েছে তারা জানে না অনেক সময় না জেনে ভুল হয়ে যায় মানুষের পরবর্তীতে স্বামী স্ত্রী আপনার সারা সাড়ি পর্যন্ত করতে হয় এমন ঘটনাও আমার জানা আছে তাহলে দুধ মাদেরকে আপনারা কোন অবস্থাতে তাদের সঙ্গে বিয়ে হতে পারে না আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন আর আপনার দুধ বোন যারা তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না কারণে বংশের কারণে রক্তের কারণে যে জিনিস হারাম হয় কারণে দুধ পান করার কারণে যেন খুব সাবধান থাকি এটা যেন আর তোমাদের স্ত্রীদের মা তোমাদের শাশুড়ি যারা তোমাদের মাদার ইন ল কারণ তোমার নিজের মায়ের যেমন একটা ইজ্জত আছে তোমার কাছে তোমার স্ত্রীর মায়েরও ইকুয়াল ইজত থাকতে হবে আর মাদেরকে শাশুড়িদের সঙ্গে বিয়ে হতে পারে না শাশুড়ির সঙ্গে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি জন্য আপনি নিজে মাহারাম আপনি মাহারাম হিসেবে শাশুড়ির কাছে পরিগণিত হবেন কারণ তিনি আপনার স্ত্রীর সম্মানিত মা আপনার মায়ের যেমন আপনার স্ত্রীর মর্যাদা তার সঙ্গে আল্লাহ এটা একটা সিচুয়েশন আল্লাহ নিয়ে এসছেন এখানে যে আপনি যে স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে হয়তো এই মহিলার আগে কোথাও বিয়ে হয়েছিল আগের ঘরে সেখানে মেয়ে আছে ওই মেয়ে সহ আপনি বিয়ে করেছেন আপনার ঘরে মেয়েটা মানুষ হচ্ছে এখন যদি এই স্ত্রীর সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক হয়ে যায় এরপরে ওই মেয়েটা আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ তার মার সঙ্গে যেহেতু আপনার সম্পর্ক হয়েছে আপনি ওই মেয়েটাকে আর বিয়ে করতে পারবেন না এটা আল্লাহ রবাহমিন জায়জ রাখে না যদি শারীরিক সম্পর্ক হয়ে যায় তাহলে এরপর থেকে ওই যে মেয়েটা নিয়ে আপনার ঘর করতে আসছে মহিলা আগের ঘরের মেয়ে সেই মেয়েটা আপনার জন্য আরাম হয়ে যাবে নিজের মেয়ের মতন হয়ে যাবে আপনার কারণ সেই স্ত্রীর মেয়ে মায়ের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে বাচ্চার সঙ্গে আর হতে পারে না আল্লাহ আল্লাহটাকে ডিস্টেন্স রেখে দিয়েছেন এখন অবশ্য আজকাল না বিভিন্ন ধরনের মেডিকেল রিজন বের করতেছে এবং জাস্টিফাই করতেছে যতই জাস্টিফাই করে যত রিজন বের করে আল্লাহর আয়াতগুলো বুঝতে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। হয়তুয়ুল আল্লাহ আল্লাহ আল্লাহ কতই না বরকত মাসুব হান আল্লাহ তোমাদের নিজেদের ছেলেদের যারা বৌ আপনার পুত্রবধূ যারা ডোটারিন আপনার নিজের মেয়ের সঙ্গে আপনার বিয়ে যেমন হারাম honorubhabe apnar seler bor shonge apnar biye haram apnar putra bodur daughter in law mer marjada allah diye dichen tar ortho holo seler shonge jar somporko hoy babar shonge tar hote parena babar shonge jar hoy seler shonge tar hote parena ei distance ta ke allah subhanahu wa taala rekhe dichen allah er moddhe onek hikmat ache বর্তমানে তারপরেও আল্লাহ সব আল আমাদেরকে এটা বলে দিয়ে আমাদের উপরে রহমত করলেন আর দুই বোনকে এক সঙ্গে বিয়ে করতে পারবে না হলো এমন যেহেতু একজন পুরুষ মানুষ একাধিক বিয়ে করতে পারে আপনি মনে করলেন যে আমি দুই বোনকে এক সঙ্গে বিয়ে করে ফেলি তারা দুই বনি সতীন হয়ে থাকবে এটা জায়েজ না হ্যাঁ যদি এমন হয় এক বোনের এতেকাল হয়েছে এরপরে আপনি আর এক বোন বিয়ে করেছেন এটা ভিন্ন কথা এটা অ্যালাউড আপনারা নিশ্চয়ই এর এক্সাম্পল আপনাদের মাইন্ডে আসবে মনে থাকবে আফান রাহু দুই বোনের স্বামী ছিলেন ঠিকই কিন্তু একসাথে নয় প্রথমে এক বোনের স্বামী ছিলেন ওই বোনের ইন্তেকাল হয়ে গিয়েছে এরপরে রসই টাইমে আগে এবং পরে একই সময় একই টাইমে এটা জায়েজ নয় এটা আল্লাহ তা আলা জায়েজ করেন না। কারণ এটা সুন্দর লাগে না যে পাশাপাশি দুই বোনের সঙ্গে একজনের সম্পর্ক হচ্ছে যেটা সুন্দর হয় না যেটাও করেন এখন অনেকে হয়তো কোশ্চেন করবে এই আয়াত নাজিল হওয়ার আগে যারা এরকম কাজ করেছে অথবা কেউ জানে না এরকম কাজ করেছে কোরআন শরীফ জানতো না মানত না এরকম অন্যায় করেছে তাদের কি হবে আল্লাহ এটা ভিন্ন কথা এটা আল্লাহ রবুল্লাহ আলমিন এটাকে মাফ করে দিবেন কারণ আল্লাহ মেহরবান আল্লাহ রবুল্লা আলমিন ল দেওয়ার আগে যদি কোনো অন্যায় হয়ে থাকে ওই অন্যায়ের জন্য এই লতে শাস্তি হয় না আমাদের তো নিয়ম হলো नियम हार जा आगे जाहर सजा दीबा तो सजा दे देर ना आल्ला संशोधन कर सजा द জুলুম করেন নাই তারাই নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে সম্মানিত ভাই বোনেরা আমরা যাদের জন্য মাহরাম, যাদের সঙ্গে আমাদের বিবাহ হারাম এর বিস্তারিত বর্ণনা আল্লাহ সুহান আমাদের জন্য দিলেন اور ایر مدد قرآن آپ دی دی دی السلام علیکم و رحمت اللہ وبرکات والصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون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 আলমগনের নিকট থেকে ফটোয়া এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি বা তিন 943401024192 শর্ট কোড 3000083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেভি 22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv পিস্ট টিভি মানবতার সমাধান